ফেব্রুয়ারি আসতে সবাই জানে কিন্তু সরমে কয় না চোদ্দ তারিখে কি সময় চোদ্দ তারিখে বাংলাদেশে কিছু ছিল না আমাদের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 এমনকি গ্রামে গঞ্জ পর্যন্ত এখন বিশ্ব ভালোবাসা দিবস পালন করে না আপনাদের দিকে মনে হয় দেখেন না এখানে এই চোদ্দই ফেব্রুয়ারি ख्रीट पूर्व कथा से अग्निपूजारी मिसर मुर्शिका मिसर कुछ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 তেরোই ফেব্রুয়ারি যেই দেবতাটার পূজা করত এটার নাম ছিল লুপার কাসিয়া ব্রিটেনিকা ইনসাইক্লোফ ইসলাম বিভিন্ন ইতিহাস গ্রন্থে এই ইতিহাসগুলো লেখা আছে চোদ্দই ফেব্রুয়ারির ইতিহাস তেরোই ফেব্রুয়ারি এই দেবতাটার পূজা করতো তারা আজ থেকে দেখেন এখান থেকে এখন কত সাল চলে দুই হাজার বিশ মানে সালাম। आसमान उठे जापाक आसमान तुले नवार गण शुरू कर मुस्कर घटना से तेरह फेब्रुआर का पूजा তারা বিশ্বাস করত মুশ্রিকেরা এই লুফার কাজ দেবতা তাদের ছাগলের পাল এই পশুগুলোকে আক্রমণ থেকে রক্ষা করে এই ছাগলের পাল মেষের পাল ঘোড়ার পাল যা আছে এগুলাকে রক্ষা করার মালিককে একমাত্র আল্লাহ কিন্তু তারা বিশ্বাস করত যে এগুলাকে এই দেবতা রক্ষা করে এই জন্য প্রতি বছর কিউফিট দেবতা দেবতার কাজ হলো কিউফিট দেবতার কাছে একটা জাদুকরি তীর আছে এই তীর মানুষের অন্তরে মানুষের কালভের ভিতরে এই তীরের ধাক্কায় এই তীরের অনুভূতিতে মানুষের অন্তরের ভিতরে ভালোবাসা জাগ্রত করে দে দেব তারা বিশ্বাস করতো যে দেবতা মানুষের অন্তরে জাদু যাদুকরী তীর ব্যবহার করে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে এই জন্য প্রতি বছর যখন চোদ্দই ফেব্রুয়ারি আসতো मिशरेर, मिशरेर, देवता के तारा विश्वास देवता जुवती मध्य स्वामी स्त्री मध्य परस्पर मध्य भलोबास सम्पर्क बृद्ध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 শয়তান আবার আধুনিকতার নামে বর্তমান দুনিয়ার যুবক যুবতীদের সামনে এনে হাজির করে দিছে সবচেয়ে সবচেয়ে পুরানা শত শত বছর আগের পুরানা অশ্লীলতা শয়তান নতুন মোড়কে নতুন বোতলে আনে দিছে কারণ শয়তানের সে অভিজ্ঞতা সম্পন্ন পৃথিবীতে আর কেউ শয়তান তার থেকে বেশি বয়স কি বলেন শয়তানুয়ালিস্লামের যুগের কাফেরও দেখছে ইব্রাহিম আলাইহি ইসাল্লামের যুগের কাফেরও দেখছে মোসা আলহি সালামের যুগের ফেরাউন দেখছে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 যারা পালন করবে তারা ওই হাসর হবে তাদের হাসর হবে কার সাথে ওই মুশ্রিকদের সাথে আল্লাহ সাল্লা সাল্লাম বলেন मानूस जारे सदृश्य राभ्यतुदी समय क्या मतलब मैदानी उठते कलचार संस्कृति जदि ख्रीस्टान देर सम्पृक्त है क्या मतलब मैदान ख्रीस्टान उठते बोन ख्याल रखते इन स्वतंत्र संस्कृति इसलाम इलचार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 কবে হইব ওই দিন তারিখের তোমার কোন দরকার নাই আল্লাহ রসুল বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছি বললেন আমি তেমন কিছু প্রস্তুতি নিতে পারি নাই একটা প্রস্তুতি ভালো করে নিছি সেটা হলো আমি আমার আল্লাহ রে মহবত করি আল্লাহ আহবাবতা। তুমি যারা মহব্বত কর যার সংস্কৃতি মহব্বত করো যাদের সুন্নত যাদের আহলাদ তুমি পছন্দ করো কেমতামের কোন হাদিস শুনে আর কোন দিন এত বেশি খুশি হই নাই কারণ আনা আমি আল্লাহ রসুলকে মহব্বত করি আবু বকরকে মহব্বত করি ওমর রদি আ তালন হুমা এদেরকে আমি মোহ্বত করি আমার হাসর হবে কে আমত হবে আল্লাশাল ব্যবধান তাদের আমলের সাথে আমার মিল নাই হাসরের ময়দানে আমি তাদের সাথে একসাথে সোভাগ আমার বাইরা এবং বোনেরা কাফের মুশ্রিকের সংস্কৃতি পালন করবেন আল্লা সংস্কৃতি আমরা কার সাথে হাসর চাই আবু বকর রাজি আল্লাহ সাথে অমরের সাথে ওসমানের সাথে আলী রাজি আল্লাহমের সাথে হাসর চাই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 যারা পালন করে এরা কারা। না এরা এরা মনে হয় থেকে আসি করে করে। নাকি। যারা পালন আমাদের এই ছেলেমে, মেয়ে এরা আমাদেরই ভাই বোন এরা আমাদের এই বাতিজা আমাদের এই ভাগিনা আমাদের এই আত্মীয় স্বজন তাহলে আমরা যদি সচ্চার হই এই চোদ্দই ফেব্রুয়ারি কোন সচ্ছার হইতে হবে নিজেরা করব না করতে দিব না আমার বাড়িতে আমার পরিবারে আমার সমাজে এই জাতীয় কোনো অশ্লীলতা চলবে না কারণ এটা মুসলিমের বাড়ি মুসলিমের পরিবার মুসলিমের সমাজ তাহলে ১৪ ফেব্রুয়ারি পালন করার জন্য যদি টাকা পয়সা খরচ করেন যাই যাবো জাহান নামে যাওয়ার কারণ হবে এই ১৪ ফেব্রুয়ারি পালন করার জন্য যদি এক টাকা খরচ করেন আপনার এটাই জাহার নামে যাওয়ার একটা বড় মাধ্যম হয়ে যাবে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে মার্কেটে কাপড় সপড়ের দাম কমাই দিছে ছাদ দিয়ে দিছে আপনি বাবিরি করলেন এই তাড়াতাড়ি সুযোগ সল চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে অমুক জায়গায় দাম কমায় দিছে টিভির দাম কমায় দিছে কাপড়ের দাম কমায় দিছে অমুকটার দাম কমাই দিচ্ছে কারণ এটা কোন উপলক্ষে কমাইছে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে কমাইছে এটা ঈদুল ফিতরের জন্য কমায় নাই ঈদুল আজহার জন্য কমায় নাই বরং ঈদ ফিতরের সময় আরো বাড়াই দেয় স্বাভাবিকের ছাইতে আরো সবকিছুর দাম বাড়াই আসলে সব বাড়াই কিন্তু আপনার জাহান নামে যাওয়ার কারণ আপনি একজন মুমিন হিসাবে ইচ্ছা করলে আপনি খরচ করতে পারবেন না আপনার সামনে হাজারো সুযোগ আসলেও আপনি হাত বাড়াইতে পারবেন না কারণ আপনি ইমানওয়ালা আপনি ইমানদার